الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين استفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أَيُّهَا النَّبِيُّ اتَّقِ اللَّهِ وَلَا تُطِعِ الْكَافِرِينَ وَالْمُنَافِقِينَ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا الحمد لله أسكري و في و أحل كاجكر بوه ترام লক্ষ কোটি শুকুর আমাদেরকে দুনিয়ার জান্নাতের বাান ও হাদিসের এই মুবারক মজলিস আশা ও বসার মতো তৌফিক দান করেছেন আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য সকলের সকর আদায় করি আলহামদুলিল্লা আলোচনা শুনতে পবিত্র কালামুল্লাহ শরীফের ছয় আয়াতের মধ্য হতে একুশ নম্বর পারা সুরা আহজানের শুরুর আয়াতে কারিমাটিতে লাওয়াত করেছে নির্ধারিত সময়ের মধ্যে মসজিদের সংখ্যা বাড়ে না কমে মাদ্রাসা তবলিগের মেহনতির খেদমত ওয়াজ কেউ কেউ তো চল্লিশ বছর পর্যন্ত ওয়াজ শুনতেছে কিন্তু দেখা যায় তার ঘরে এখন হাসপর্দ হয় নাই এরকম আছে না শুধুমাত্র ওয়াজ শোনাটা নিয়মের মধ্যে মধ্যে না দিয়ে আমরা যারা ওয়াজের আয়োজন করি আমরা যারা শুনি আমরা যারা ওয়াজ করি তিনটা পক্ষ কয়টা তিনও পক্ষের মধ্যে একটু আল্লাহর আমলের নিয়রটা যদি ঢুকে যায় মধ্যে আল্লাহ রবুল আলমীর খন্দকের যুদ্ধে বর্ণনা দিয়েছেন আহজাব খন্দকের অপর আরেক নামই হলো আহজাব আমি সুরার তাপসির কর্মাবিদায় বিস্তারিত আমি শুধু আয়াতের উপরে কিছু আলোচনা করার নিয়োগ কোরআন কেমন দুনিয়া যতদিন আছে কোরআন ততদিন আপনি আমি যদি কোরআন ছেড়ে শিক্ষাও ছেড়ে দিই কি হয় কোরআন বিলুপ্ত হয়ে যাবে হ্যাঁ কারণ কোরআনের হেফাজত কারি কে জরে বলেন আল্লাহ বলেন কোরআনের হেফাজত করবেন কে আল্লাহ তাকিদ দিয়ে বলছেন কোরআন নাজিলে করছি আমি হেফাজত করবো জবে বলেন আল্লাহ কে ভয় করা তুমি যদি কোন যুদ্ধে বিজয় লাভ করতে চাও কোন কাজে যদি তুমি সফলতা অর্জন করতে চাও তাহলে তোমার যে কাজের পূর্ব শর্ত যুদ্ধের পূর্ব শর্ত এগুলো আল্লাহ জানা রিসেন্ট এগুলো না থাকলে কাজের সফলতা হবে না এগুলো না থাকলে তুমি যুদ্ধে বিজয় লাভ করতে পারবে না এক নাম্বারে ভয় করতে হবে এক ভয় অন্তরে ঢুকাতে হবে বলে যদি তোমার মধ্যে আল্লাহর ভয় না থাকে তুমি কোনো কাজের মধ্যে বরকত না ওই কাজ সফল হবে না সারারাত নামাজ আদায় করতে করতে করতে করতে পা মোবারক ফুলে যেত চোখের পানি পায়ের দাঁড়িবে মাথার থেকে বেয়ে যেত নবীজির জন্য কি জাহান্ন সামনের পিছনের সব গুণা মাফ এরপরও কেন করলেন হজরত আবু মকর সিদ্দিক আল্লা কে কত ভয় করতেন আরে গরু তুই কত মজা করে ঘাস খাইতেছ ঘুমাইতেছ আরাম করতেছ তোর তো চিন্তা নাই তোর হিসাব নাই নিকাশ নাই জান্নাত নাই জাহান্ন নাম নাই আমাকে যদি আল্লাহ তোর মতই বানাইত আমার আজকে এতটা চিন্তা থাকতো না আল্লাহ হকর সিদ্ একদিন এক লোককে ধমক দিয়েছিলেন রাগ করেছিলেন কতু কথা বলেছিলেন যদিও হজরত আবু বকরের দোষ নয় আমাকে জিজ্ঞাসা করবে কয়না হজুর আমি পারবো না তুমি যদি আমাকে কটু কথা না বলো তাহলে বভুজির কাছে দিব আমি তবু আমি পারবো না উনি রাগ করলে কারোজিও তার উপরে রাগ করেন হজরত আবু অকর রবিআ মানুষের মধ্যে সবার প্রথম জান্নাতে প্রবেশ করবেন জান্নাতের প্রত্যেকটা দরওয়াজা হজরত আবু বকর কে আহ্বান করবে আপনি আমাদের এখানে আসুন এই দরজার থেকে ঢুকে যাওয়ার চলে আপনার প্রিয় সাথী আমাকে এই শর্ত দিয়েছে কিন্তু আমি কটু কথা বলার সাহস পাইনি তুমি ঠিক করছো আবু বকর কটু কথা বললে আল্লাহ সহ্য করবেন তবে আবু বকরকে তুমি বলো হ্যাঁ খালিফা আপনাকে আল্লাহ মাফ করে তাদের অন্তরে এজন্যই তারা যেকোনো কাজে সফলতা অর্জন করতে পারছেন ঠিক কিনা ইমাম আবু হালিফা রহমাতুল আওয়াত করতেছেন করতে করতে করতে করতে যখন এই আয়াতের কাছে আসলেন ওнтаজুল ইয়াউমা আইয়ুহা আল মুজরিম হে যারা জান্নাতে যাবে তাদের সাথে আজকে দুনিয়া দার যারা দুনিয়া লাভ করতেছে দুনিয়ার মধ্যে অধের সম্পত্তির মালিক হয় যদি নেককার না থাকতো তারা অধের সম্পত্তির মালিক হতে পারত না কারণ তাদের উচিরাই দুনিয়া আছে ও মুসলমান দুনিয়া ততদিন থাকবে যতদিন আল্লাহ থাকবে যেদিন আল্লাহ আল্লাহ বিলুপ্ত হয়ে যাবে দুনিয়া থাকবে না আমরা যে কাজ করি কাজের দা আল্লাহকে পাওয়া সম্ভব নয় এই কাজের দ্বারা জান্নাত পাওয়া সম্ভব নয় আল্লাহ কিছু আল্লাহর উলি আছেন তার বন্ধু আছেন আল্লাহর কিছু বন্ধু আছেন তাদের উচিলায় দুনিয়াছে দুনিয়া যেহেতু আছে দুনিয়ার নাজ নেয়ামত আছে আমরা সেখান থেকে জোর করে ভোগ করতেছি ঠিক কিনা ও মুসলমান ভয় আল্লাহকে ভয় করো হে ইমান কাকে ভয় করবেন বলেন ইমানদারকে আল্লাহ বললেন ইমানদার ভয় করো যারা বলে নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে তোমার কথা সত্য কিন্তু তোমার যে ইমান আছে সেই ইমান দিয়ার জান্ন সম্ভব নয় এই আয়াতের কাছে পৌঁছে গেলেন বার বার চোখের পরিস বার বারতে বার বার করতে সেম আর করতেছেন ভয় কাকে বলে ওমামুল নামাজের পরে তাহার মধ্যে দাঁড়া গেছেন تهجد نمازاتهم بده رايا اذا زلزلت الارض زلزالا وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوحا لها يومئذ يصدر الناس اشدا ইমামু হানিফা রহমাতুল্লাহ কালা দারুার এই আয়াত পর্যন্ত পৌঁছ গেলেন বলেন শীতের দিনে সকালের সূর্যে আলো কুয়াশা ভেদ করে যখন ঘরের জানালা বা দরজার ফাঁকা দিয়া ভিতরে পড়ে তখন ওই সকালের কুয়াশার জড়িত এর একটা রেণু এর একয এবং এক যারা যদি গুণা করুন শাস্তি ভোগ করা লাগবে শুধুমাত্র পায়ের মধ্যে একজোড়া জাহান্নামের আগুনের জুতা পরা দেওয়া হবে ও মুসলমান একদার গুণার শাস্তি কিন্তু এই শাস্তির চাইতেও বেশি আবু তাহলে কাছে জিজ্ঞাসা করে হবে আপনার যতটুকু আজাব হয় আপনি কি মনে করতেছেন আবু তাহলে ডাক দেয়া বলবে আমার চাইতে বলে হয় আর কেউ বেশি শাস্তিতে নাই এই করতেছেন আর কানতেছেন আর কানতেছেন আর বলতেছেন আল্লাহ আমি আবু হানিফার যদি ভিজে গেছে এই আয়াত করতে করতে ফজরে আজান হওয়া গেছে রুকু শেষ কথাও ভুলে গেছে মুস্তফা মুসলমান আল্লাহর ভয়ন্ত্রীর মধ্যে ঢুকাও আল্লাহর ভয়ন্ত্রীর মধ্যে ঢুকাও ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিম আমিরুল যেমার ইসলাম গ্রহণ করার পর ইসলামের দাওয়াত প্রকাশ্যে শুরু হয়ে গেছে সেই ওমার একটা খড়কুটা হাতের মধ্যে নিয়ে পাইছে পায়েছে বলে ওর দুনিয়ার সমস্ত মানুষগুলো একটা মাত্র মানুষ যাবে। আমি ওমর আশায় বুক বেঁধে থাকতাম আর এমন কাজ করার চেষ্টা করতাম যাতে একটা জান্নাতি মানুষ সেটা আমি ওমার হতে পারি আমি না তিনি একটা ঘটনা বর্ণনা করেন আমি একদিন দেখলাম খলিফা ডাক দেয়া বললেন চলো আসলাম ওখানে আগুন দেখা যায় মনে হয় কোন মানুষ আছে রাত্র হওয়ার কারণে মুসাফির মানুষ ওখানে তাবু বেড়ছে দেখি তাদের একটু শান্তির ব্যবস্থা করে দেই মহিলা কয়েকটা বাচ্চা কান্নাকাটি করতেছে আর মহিলা একটা চুলার মধ্যে শুধু পাতিলা দিয়ে তার মধ্যে পানি দিয়ে নাড়াইতেছে গরম করতেছে ডাকতেছে মাগ তুমি কি পানি গরম করতেছি কি করবো কিছু না তাহলে পানি কেন গরম করতেছ বাচ্চাগুলো একটু অপেক্ষা কর আমি খাবার বসায় দিছি কয় খাবার কই খাবার তো জানি আমিও নাই তাহলে কেন মিথ্যা আশ্বাস দাও কয়েক বাচ্চা গুলো একসময় কাঁদতে কানতে যাবে আর কি করব বলেন এই জমানার খলিফা হজরত নেয় তোমাদের খবর ওই জানে না কেনা জানে জানবে না কেন তাহলে সে কেমন খলিফা হজরতমার মনে আসলাম চলো বাইতুল মালে গিয়া সরকারের কোষাগারে গিয়া আপনি কেন বোঝা নেবেন তুমি বুঝে আমার গুনার বোঝাবোই বা কয়না সেখানে তো কার বোঝা কেউ বসবে না তাহলে আমার পিঠে উঠা দে তোমাকে দিল একটা মহিলা কয়েকটা বাচ্চা নিয়ে না খেয়া দেখছে কি দায়িত্ব পালন করছ ও ফরিদগঞ্জের মেম্বার চেয়ারম্যান পৌরসভার মেয়র নির্বাচনে দাঁড়া গেছ পাগল হয়ে গেছ টাকা থাকতে পারবে না একজন গরিব অনাহারে থাকতে পারবে না একজন মহিলা অধিকার বঞ্চিত হতে পারবে না একজন বিধুবাহ জনগণের অভি প্রত্যেকের দায়িত্বা ততক্ষণ আল্লাহর দরবারে তুমি বড় আসামি হইয়া থাকবা ওম্বার আল্লাহর মুসলিম উপস্থিত হয়েছে আপনার সাথে আমার কিছু ব্যক্তিগত আলাপ আছে কথা না বলার সাথে সাথে হজরত আমার মুম্মাতিটা টা নিভাই বন্ধ করে দিচ্ছেন আগাম তুক ব্যক্তি ডাক দিয়ে বলে খলিফা কি করলেন এটা তো মানবতা নয় কথা বলবেন তুমি তো আগেই বলেছ তুমি ব্যক্তিগত আলাপ করবা ব্যক্তিগত আলাপে রাষ্ট্রীয় মোমবাতি আমি জ্বালাইতে পারব না আমি কাজ করছি রাষ্ট্রের কাজ এবং প্রত্যেকের কাছে আমার মারসাইল কাজ হবে না প্রত্যেকের হক নষ্টের দায়ে আমি আল্লাহর দরবারের জবাবদিহিটা করতে পারব না আমার সে সাধ্য এমপি মন্ত্রী সরকারি সম্পদ পাও সরকারি কাজে ব্যয় করতে হবে ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করা আমাদের দেশের আমাদের দেশের নেতা ক্ষমতায় থাকতো আর মানুষজন আজীবন তাদের প্রশংসা করতে করতে শেষ করে দিত হয় duniya ki numaish par nazar নমি গুম দুশ বহরকার আজ সাপ বুধ রা হিন্দ কাত বগার নেই হ দু তলবগার নেই মে দুনিয়া কে তলবগার নেই বাজার সুযার হোখড়ি দর নেজার সুযোগ হোখড়ি দর নয় বস্তা পিঠের মধ্যে নিয়া ওই বুড়ির তাবুর কাছে চলে গেছে মহিলার তাবুর কাছে চলে গেছেন মহিলাকে বললেন মা আপনি একটু সরেন মুসলমান ইবান তোমার মায়ের বইছি তোমার দাদির বইছি অনেক বৃদ্ধ মহিলাকে মুসলমান এই সমাজে একটা ধরি মানুষ নাই আমার একদম দীর্ঘশীর্ণ মহিলা যদি রাস্তায় দেখা যায় তাকে নিয়ে ঘরের করে ছোট একটা রুম করে মরণ পরে তাকে খাওয়াইবা নিজের থেকে কিন্তু বিল্ডিং করতে পারে আমার এখানে না বললেও চিন্তা করতেছেন কি করল্ডিং করছে যদি নিজের থেকে সম্পদ কামাই করতে ও পারতমান অথচ নিজের মাতায় করে খাবার দিয়া গেছে সেটা ছিল সোনালি যুগ সেটা কি বলেন। ও মুসলমান বিশ্বের মধ্যে যতটা সোনালী যুগের রচনা হয়েছে সবগুলো রচনা হয়েছে আল্লাহ বিধানের উপরে ভিত্তি করে সোনালী যুগের যে ইতিহাস আমরা শুনি সেখানে আদর্শ ছিল বিদায় সোনালী যুগ রচিত হয়েছিল যতদিন পর্যন্ত সমাজে রাসুলের আদর্শনা না থাকবে ততক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে শান্তির আশা করাবো কামি এত সহজ না আবার অনেকে চিন্তা করছিস কি প্রতিষ্ঠা করবে কে মুসলমান তুমি ওরা যদি ব্যবসা না করে ব্যবসার হক শুদ্ধ ব্যবসা কে শিখাবে টুপিওয়ালা যদি ব্যাংক না বানায় তাহলে সুদমুক্ত ব্যাংক কানা বানাবে টুপিওয়ালা যদি রাস্তার মধ্যে কন্ট্রাক্টর কাজ না করে সরকারি টাকা দিয়া মজবুতীদেরকে দিয়া কখনোই তো রাষ্ট্র ঠিকভাবে পরিচালিত হতে পারে না যদি শান্তি পাইতে চাও ইসলাম লাগবে কি লাগবে না রাসুলের আদর্শ লাগবে কি লাগবে না আর হজরে বলেন যদি আপনি কি মনে করেন সম্ভব আর হজরে বলেন আমিরুল মুহূত নিজের মাথায় আপনাদের হরিদগঞ্জ পৌরসভা নির্বাচন চলতেছে আমি একদম আল্লাহাম চোদ্দ টাকা চলেন স্বাধীনতা দিলাম যা যাচ্ছা করলে গুন আর কাজ করতে পারো ইচ্ছা করলে আমি বলতে হবে আমার হিসাবটা তো আপনি দিবেন না কারণ আপনি তো বললেওয়ালা নন আমি হলাম বললে সন্নেওয়ালার হিসাবটাও আপনি সেটা দিবেন আপনারা কিন্তু বললেওয়ালার হিসাবটা আমাকে হাজার মানুষ জমা হয় তোকে বলার মতো যোগ্যতা দিলাম হক কথা কেন বললি না আপনার খবরদার খবরদার একটা ভোট দিয়ে জাহান্নায় করিস না তোমার এক ভোটে যে ইচ্ছার মানুষ বাস করবে পক্ষ থেকে তুমিও পারবা না আল্লাহ গমান নাম দায় আল্লাহ কোনো দিন বাদ দেই নাই I was a pattern that had made my own. Solomon Howe who had better brands toward workers as I knew them, But I must have� a verwirsch with the same strikes and had no damage. My faith against Me, they had tried to destroy all these rivers, নির্বাচনের চানম্যান হইয়া গরিবের চাল ডাল দিয়েছে। ত্রাণের টিম বিস্তৃত মেরে দিয়েছে ওয়াদে তোর না পাইলে চুরি করতে পারতো না যার দ্বারা সমাজের উপকার হবে যার দ্বারা সমাজের উন্নয়ন হবে যার দ্বারা সমাজে যার দ্বারা বিরুদ্ধে একটাও কথা বের হবে না যার মসজিদের বিরুদ্ধে কথা বের হবে না জার জবান মাদ্রাসার বিরুদ্ধে কথা বের হবে না এমন একটা লোককে ভোট দিয়েছে ঘাট ভাঙ না তারা পিঠে খাবার চন্দ মহিলাকে ডাক দেওয়া বললেন মা আপনি একটু সরেন আমি আমার খাবারটা পাকায় দিব খাবার আছে আপনার জন্য হজরত রেখা দেন হজরত মারে খাওয়া দেন আস নাম্বরে যখন হজরত মারটা মধ্যে ফো দেন চুলার মধ্যে ফু দেন তখন তার দাড়ির মধ্যে দিয়া ধোয়া বের হত বি এবার আল্লাহ করতেছে মহিলাটা দেওয়া বলতেছে বাবা তোমার আল্লাহ ভালো করুন তোমার মত যোগ্য একজন লোককে এই অর্ধে খেলা খলিফা বানানো দরকার ছিল তুমি খলিফা হওয়ার যোগ্য তুমি খলিফা হওয়ার জন্য যোগ্য তোমাকে যদি যদি কোন কাজের মধ্যে সফলতা চাও বিজয় চ কেননা বললেন আল্লাহ তোমার বিজয় সূর্ব সর্ত হলো আল্লাহর ভয় যদি আল্লাহ ভয় তোমার মধ্যে না থাকে তুমি বিজয় অর্জন করতে পারবো না আল্লাহ ভয় যদি তোমার মধ্যে না থাকে তুমি কখনই সফলতা অর্জন করতে পারবা না কাফের আর মুনাফিকে এতে বাবা করা যাবে না আর মুনাফিকের সাথে ঐক্যবদ্ধ হওয়া যাবে না প্রস্তাব দেওয়া পরম্বর আপনি দিনের দিনের দাম কোনো বাধা নাই তবে আমাদের একটা শর্ত আমাদের বিরুদ্ধে কিছু বলবেন না আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কিছু বলবেন না আপনি যদি আরো কিছু বলতে কি আপনাকে ক্ষমতা আমরা এই মঞ্চে বসে বয়ান করি সেই কাফেরদের প্রস্তাবটা আজকে আমাদের দ্বারা বাস্তবায়িত হচ্ছে আমরা শুধু আমাদের কথাই বলি সংস্কৃতির বিরুদ্ধে আমরা বলি না আমরা কিছুদিন আপনার ধর্ম পালন করি নবী একটু মত খারাপ হয় না যখনই ক্ষমতায় যাব তখন ইসলাম কায়ম করে দেবো কথা কথা না। আয়াত আয়াতকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয় অথচ আল্লাহ হুশিয়ার করে দিলেন এবং মুনাফের সাথে ঠিক আছে বিজয়ের পূর্ব শর্ত বাতিলের সাথে ঐক্যবদ্ধ হওয়া যাবে না আর আমরা বিজয়ের জন্য এখন বাতিলের ছায়া তো আসবে কিছুদিন আমাদের ধর্ম পালন কিছুদিন আপনার ধর্ম পালন করি নিয়োগ করছে আমার যা যা দরকার ক্ষমতা দিবে নারী দিবে বাড়ি দিবে সম্পদ দিবে সব দিবে ইসলামের দাওয়া তো দিদি একটু রাজি হওয়া যায় কিন্তু না না আল্লাহ জানা দিলেন হলকাফি রুষ্ঠি কাফ্রে মুনা দল আমি না আমি যাদের গোলামি করি তোরা তাদের মধ্যে নাই বরং তোদের কর্মফল তোরা ভোগ করবি আমাদের কর্মফল আমরা ভোগ কর আপনি যখন টিভির দোকানে গিয়া বলবেন এই টিভি টিভি বন্ধ করল্লাখুন দিন হুকুমালিয়া দিন তোমাকে দিন তোমাদের আমাদের ধর্ম আমাদের আপনি আর একজনকে বাধা দেবেন ইসলাম এখানে ধর্ম আল্লাহরে মনোনিত ধর্ম হলো ইসলাম মান কি এখানে মালিক আমাদের কর্ম করল আমাদের তোমরা যা করবা তাই পাইবা আমরা যা করবো তা পাবো কামা তো দান যে যতটুকু নামবে সত্যুক ভিজবে ঠিক কিনা জলে মানে কারণ কাজের উপরে নিহতের উপরে ফলাফল নির্ভর করে ঠিক কিনা মুসলমান তুমি ওয়াজের মাহ ফিরে গেছো ওয়াজের মাহ গেলে যে ফলাফল পাওয়া যায় তাই পাইবা ওয়াজের মাহ বয়ান যারা করে বয়ান করার অন্তরের নিহতের উপরে যে ফলাফল সেটাই পাবে আবার যারা যে ফলাফল আল্লাহ ভয় বলেন আল্লাহর ভয়নি নামাজের মধ্যে দাঁড়াও রোজা রাখবো রাখো পর্দা করবা পর্দার মধ্যে যেন তাকুয়া থাকে হেমাদ করবা হেমা দূতের মধ্যে যেন তাকুয়া থাকে প্রয়োজন